পরে একসাথে বসে মোজা করা বা যা লিখেছেন তা দেখা বা সেখান থেকে দেখে নেওয়া দেখে নিয়ে প্রস্তুতি নিবেন আজকে আমাদের আলোচনা বাকি আছে হচ্ছে হাদিসে কুদ্সি সংক্ষিপ্ত আলোচনা মাওকুফ হাদিস সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস সংিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তার সাথে আমরা আগামীকাল যে দার্স শুরু করব ওই দার্সেরও কিছু ভূমিকা আজকে বলে নিব। তো সবার আগে আমরা হাদিসে আসি মুস্তলাহুল হাদিস বইটা আছে কারো কাছে বাংলা হাদিসে কুদ্সির সঙ্গে কি সবাই জানি সম্ভবত देखे तुम देखे हादीसे कूद्सर संगे की बस ही जाम जाह सुबह बर्णना करेंटे हादी ए कूदी तो हादी ए कूदी के हादी ए रब्बानी बला है हादी ए इलाही बला আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনের মধ্যে পার্থক্য অনেকগুলো যেটা মাথায় থাকা জরুরি হয়তোবা অনেকেরই আছে যাদের নাই তারা ভালোভাবে শুনি কথা কি স্পষ্ট হয় পিছন পর্যন্ত যায় কথা শোনা যাচ্ছে मोता मोता मोता भाई आ, बांगला, बांगला कीने सुंदर তো পুরো কোরআনটাই একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোতাওয়াতের ভাবে আমাদের নিকটে পৌঁছেছে রাসুলের যুগেই শত শত কোরআনের শত হাফেজ ছিল পরে হাজার হাজার কোরআনের হাফেজ ছিল আর এখন লাখ লাখ কোরআনের হাফেজ আছে তো পুঁতি যুগেই এরকম হাজার হাজার কোরআনের হাফেজের মাধ্যমে কোরআনটা আমাদের নিকটে পৌঁছেছে যাদের একসাথে একত্রে মিথ্যা বলা প্রথম থেকে হাদিসের কুৎসিও জাল হতে পারে হাদিসের কুদসির কোনটার সানা জাল কোনোটার সহি হাদিসের কুৎসির উপর অন্য হাদিসের উপর যেভাবে হুকুম আরোপ হয় একই ভাবে কুদ্সির উপর হুকুম আরোপ হবে কুৎসি মোতাওয়াতের হতে পারে ঠিক অন্য হাদিসের অনুরূপই কোন পার্থক্য নাই হুকুমের দিক থেকে অন্য হাদিসের সাথে এই জিনিসটা মাথায় থাকতে হবে জাস্ট এতটুকুই পার্থক্য হাদিসে কুৎসির সাথে অন্য হাদিসের যে হাদিসে কুদ্সিতে বলা হয় যে আল্লাহ বলেছেন আর অন্য হাদিসে বলা হয় আর রাসুল সালাম বলেছেন কিন্তু হুজ্জাত হওয়ার দিক থেকেও কোনো পার্থক্য নাই একটা হাদিসে কুদ্সি যদি হয় আর একটা রাসুলের কথা যদি সহি হয় তো কোনটা প্রাধান্য পাবে রাসুল কথাই প্রাধান্য পাবে তো এটা মাথায় রাখতে হবে नंबर की? बानी। आवाज मोतजारा मान ना अस्वीकार करम हम्बल गंडगोल हो जाए मोतजिला क्वाथा बादशाहम से, दर से आलेम दरबारे डाके दरबारे सम्मान जाना आलेम कुरान शुने तो चीदी जो एख कार मत नो कुरान हमामुल्ला अवतीर्ण करो रसुल्लम निजे भाषा मानस के बोलें हादीसि कुरान हम सरसरी सुबह बाणी আল্লা সব তাল কথা এই জন্যই কোরআন হচ্ছে এই জন্য একটা কথা বলা হয় যে আল কোরআন বিনা কোরআন নিজেই নিজের দলিল কোরআন কারোর মুখাপেক্ষী নয় যে কেউ এসে বলবে কোরআনটা আল্লাহর বাণী এটা বলার কোনো প্রয়োজন নাই মোহাম্মদ নাই তো প্রয়োজন নাই যে কোরআন আল্লাহ বিশ্বাস করো আল্লাহরণী না হই তাহলেই দলিল যে সে আল্লাহর বাণী এটা কোরআন নিজেই দলিল কারো মুখাপেক্ষী নয় দলিল হওয়ার জন্য তো কোরআন আল্লাহর বাণী হওয়ার জন্য কোরআন মজেজা কোরআনের মতো কেউ কোন শব্দ বা বাক্য নিয়ে আসতে পারবে না এই জায়গায় আর কথা বলি যেহেতু সবাই এই বিষয়ে গবেষণা করে যে কি সামঞ্জস্য তা দারুল দেহবন্দির ওস্তাদ বলেছিলেন যে এখানে সামঞ্জস্য হচ্ছে আমি জানি না কথাটা সত্য মিথ্যা গবেষণার মুখাপেক্ষি মুনি বলেছিলেন যে এখানে সামঞ্জস্য হচ্ছে আয়াতের সাথে যখন বিস্তারিত কোনো সময় আলোচনা আসবে আপনাদের বলেছিলাম না নিয়ে হাদিস পড়া নি সেটাই ঠিক পড়াইনি তো এখন বিস্তারিত বলা যাচ্ছে না এমনি শুধু সংক্ষিপ্ত বলে রাখি যখন ইন্দামালা আমার বিনিয়াতে হাদিসের আগে একটা আয়াত আছে কিন্তু ইন্না ও নোট এই আয়াত আছে ওই আয়াত রেখে হাদিস উদ্দেশ্য। এটা ওনার কথা আর ইন্দামাল আমল বেনিয়াত হাদিস থেকে কিন্তু কিছু হজফ করা আছে যেটা অন্য জায়গায় ইমাম বখারি রহমাল্লা উল্লেখ করেছে তো ওখানে হজফ কেন করা আছে এটা বোঝানোর জন্য যে ওহি দুই প্রকার একটা হচ্ছে আল্লাহ সব পক্ষ থেকে ওহি আর একটা হচ্ছে আমি জানি না আমি জাস্ট পৌঁছিয়ে দিচ্ছি বলতেছি এমনি কথার কথা তাই মানুষ তাহিক করবে তোমরা তা করবে আমাদেরকে তা করতে হবে উনি বলেছেন যে এখানে ইমাম বুখারি বুঝাতে চেয়েছে যে তাওরাত ইনজিল কিসের মতো ওহি হাদিসের মতো ওহি হাদিস কার মতো তাওরাতের মতো এইটা নাকি ইমাম বোখারি ওই জায়গায় চাইছে যে নুয়াল সালাম তারপরে সালামের উপর যে সহিফা গেছে তারপরে মুসা আলাই সালামের উপর যে তাওরাত অবতীর্ণ হয়েছে ইসা যে ইঞ্জিল অবতীর্ণ হয়েছে এগুলো সবগুলোর মতো আর আসলের উপরও একটা ওহি অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে হাদিস তো তাওরাত ইঞ্জিল যেমন হুজত হাদিস হচ্ছে তেমন হুজত এই জায়গার এই কথা বলতে গিয়ে উনি আর কথা বলতেছিলেন বলেছিলেন কেন যদি তাওরাত কালামুল্লা হতো যেরকম কোরআন কালামুল্লাউরাতের মধ্যে পরিবর্তন সৃষ্টি করতে পারতো না কিউ সৃষ্টি করতে কেউ না যেমন কোরআনের মধ্যে কেউ বিকৃতি এবং পরিবর্তন সৃষ্টি করতে পারবে না কোরআনের হেফাজের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কেননা কোরআন হচ্ছে কালামুল্লা আল্লাহর বাণী তো তাওরাত ইঞ্জিল ওহি আল্লাহ সুলানা হতো আল্লাহ ওহি যেমন হাদিস ওহি জিব্রাইল সালাম নিজে নিয়ে এসেছে কিন্তু কি পার্থক্য বলে দিচ্ছি যে যাতে কেউ মানে ভিডিও কাটিং করে তো উল্টা পাল্টার যুগ এখন তো এটা আমার কথা না এটা দারুল দেহমদের একজন ওস্তাদের কথা আমি নিজেও জানি না যে এটা কতখানি সত্য গবেষণার মুখাপেক্ষি বলে রাখলাম যাতে মানুষ গবেষণা করে তারপরে হাদিসে কুৎসির সাথে কোরআনের একটা পার্থক্য গেল যে কোরআন কালামুল্লাহ নয় তারপরে তৃতীয় বরকতময় করে অবতীর্ণ করেছে কোরআন যে বাড়িতে পড়া হবে যে ঘরে পড়া হবে যে পড়বে সবকিছুর মধ্যে বরকত হবে যেই দোকানে পড়া হবে যেই মাদ্রাসায় পড়া হবে সেখানেও বরকত হবে কেননা কোরআন কে কি করে অবতীর্ণ করা হয়েছে করে তো এবাদতের কুদ্সি এবাদতের জিনিস নয় কোরআন না পড়লে সালাত হবে না কিন্তু হাদিসে কুদ্সি না পড়লে সালাত হবে না এরকম কিছু নাই কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি পাওয়া যাবে হাদিসে কুদসি পড়লেও নেকি পাওয়া যাবে কোরআন পড়লে প্রতি হরফে নেকি হবে কোরআন না পড়লে সালাত হবে না এগুলো সবই এবাদতের সাথে সংশ্লিষ্ট এগুলো একটাও হাদিস বা হাদিসে কুস্তির সাথে সংশ্লিষ্ট নয় দুই নাম্বার। হাদিস বা হাদিসে কুদসি এ কুদ্সি বিল মানা করতে পারে যদি সে হাদিসের অর্থ বুঝে যদি সে ফির হয় তাহলে কি করতে পারবে হাদিসে কুদসি বা হাদিসকে বিল মানা নিজের আরবি বাক্যে সাজিয়ে বলতে পারবে কথা কি বুঝাতে পারছে কিন্তু কোরআন কে কেউ রেওয়ায়ত বিল মানা করতে পারবে না কোরআনের কথা বলতে গেলে হুবহু কোরআনের আয়াতই পড়তে হবে নিজের মন মতো সাজিয়ে কোরআনের আয়াতের ভাবার্থ বুঝে নিজের মন মতো আরবি সাজিয়ে আর একজনের সামনে সে বলতে পারবে না এটা জায়েজ নয় বরং এটা কোরআনের বিকৃত বলে গণ্য হবে পার্থক্য কুদ্সি কুদসিকে নিজের মন মতো আরবিতে হাদিস নিজের মন মতো আরবিতে অর্থ ঠিক রেখে বলা যায় কিন্তু কোরআনের অর্থ বুঝে অর্থ ঠিক রেখে নিজের মন মতো আরবি বানিয়ে বলা যায় নয় বরং কোরআনের বিকৃতি তিন নম্বর তিন নম্বর বলছে অনেকগুলোতে হয়ে গেছে তারপরে পার্থক্য হচ্ছে পবিত্র কোরআনের অনেক নির্দিষ্ট সুরা আছে নির্দিষ্ট আয়াত আছে কিন্তু হাদিসে বা এরকম নির্দিষ্ট কোন নির্দিষ্ট কোন আয়াতও নাই এই মোটামুটি গেল কোরআন এবং হাদিসে কুদ্সির মধ্যে পার্থক্য যার সারমর্ম আমরা বলতে পারি কোরআন মোতাওয়াতের হাদিসে কুদ্সি মোতাবাতের নয় কোরআন পুরোটাই মোজেজা হাদিসে কুদ্সি বা হাদিস মোজেজা নয় কোরনের শব্দ অর্থ উভয়টাই কালামুল্লাহ হাদিস কালামুল্লাহ বা হাদিসে এ কুদ্ুল্লাহ আল্লাহর বাণী নয় কোরআন এবাদতের জিনিস হাদিস বা হাদিসে কুদ্সি ইবাদতের জিনিস নয় তারপরে কোরআনের কোন অর্থই কোনো আয়াতি ভাবার্থ হিসেবে বর্ণনা করা যাবে না কিন্তু হাদিসে কুদ্সি বর্ণনা করা যাবে হাদিস এবং মধ্যে পার্থক্য কি এটা আমার কাছে অনেক একটা জটিল বিষয় মনে হতো এখনো মনে হয় যে হাকি কাতান কোন পার্থক্য হাদিসে কুদ্সি এবং হাদিসের মধ্যে আছে কিনা তো আমি যতটুকু বুঝি हादीसी हादीर दिस्बा बसूल हादी कौली रसुलर कथाओ हादीस যেটা এখানে একটু বলিনি যে রাসুল সাল আলাইফাতি হালকিয়া খুলকিয়া मर चोख कैमन रसुलर चुल गो कत दूर पर्यत क्यूल सा चलत की रसुल खेत की তিরমিজির একটা আলাদা বই আছে সামাইল তিরমিজি মাত্র আধা ঘন্টার জন্য বন্ধ করতে বলে আধা ঘন্টা পাস। তো ইমাম তিরমিজির ইমাম তিরমিজির সামাইলে তিরমিজি তেগুলো আলোচনা করা আছে এগুলোকে বলা হয় চারিত্রিক বৈশিষ্ট্য তো এগুলোকেও মোহাবিসারা হাদিস বলে কিন্তু উসুল উসুলবিদরাহ যারা ফিকাহ উসুল ফিকাহ বিদ যারা তারা এগুলোকে হাদিস বলে না তাদের কাছে হাদিস ওগুলো যেগুলো থেকে হুকুম সাবেদ হবে রাসুল কেননা কেউ চাইলে তো নিজের চোখ ওরকম করতে পারবে না এটা তো আল্লাহ পদার্থ এই জন্য উসুল নিকটে ওই হাদিস হাদিস বলে গণ্য নয় যে হাদিস থেকে হুকুম সাবেত হয় না ফিক সাবেদ হয় না আর মহাদিস বা আহলুল হাদিস আহলে হাদিসদের নিকটে যা আছে রাসুলের সাথে সম্পৃক্ত পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সবই হাদিস সব পড়লেই নেকি হবে সব মুখস্ত করলে নেকি হবে ভালোবাসলে নেকি হবে মানার চেষ্টা করলে নেকি হবে সবই হাদিস সবই অনুকরণীয় সবই অনুসরণীয় কিছুই বাদ নাই এটা হলো মহাদ্দিসদের মত এখানে এই আলোচনাটা মারফু হাদিসের ক্ষেত্রে আসবে যে মহাদিস মাউকুফ হাদিসের ক্ষেত্রে যেটা কালকে মনে হয় ছুটে গেছিল কিনা জানি জানিনা যেগুলো এই জাতীয় হাদিস এগুলো মারফু হাদিস বলে গণ্য হবে যেটা মাউকুব হাদিসের আলোচনা আজকে বলতাম। এখানে এই জন্য বললাম যে হাদিসে কুদ্সি শুধু কউলি হয় আল্লাহ আল্লা সালার কথা এটাই হাদিসে কুদ্সি কিন্তু হাদিস কওলিও হয় ফেলিও হয় তাকরিলিও হয় সিফাতিও হয় জাতিও হয় রাসুল সাল আলী শারীরিক গঠনের বৈশিষ্ট্য ও অন্তর্ভুক্ত কিন্তু হাদিসে হয় না হ্যাঁ এইগুলোকে ওরা আশার নাম দিতে পারে বা এরকম কিছু বলতে পারে কি যে বলে তারা আল্লাহ আলাম। কিন্তু হাদিস বা সুন্নাতের অন্তর্ভুক্ত করে না বা এখানে আর বলা যেতে পারে তারা হাদিস এবং সুন্নাত হয়তোবা আলাদা আলাদা ভাবে ব্যবহার করে কিনা এগুলোর ক্ষেত্রে হয়তো শুধু হাদিস ব্যবহার করে সুননাথ শব্দটা ব্যবহার করে না সুন্নাত কিন্তু একই। সুননাথের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই সুনানে আবিদাউদ ওর মধ্যে কিন্তু সবই হাদিস আছে কি বোঝা গেল সব বইগুলোর নাম কিন্তু সুনান। অথচ গুলোর মধ্যে সব কি আছে হাদিস আছে হ্যাঁ হ্যাঁ হানা ফিরা তো হাদিসের মধ্যে পার্থক্য করে আর আলোচনা হাদিস মিলে কি সাবে তাই অনেকগুলো হাদিস মিলে একটা সোননাথ হয় ওরা ওরা বলে যে সোননাথ সেটা যেটার উপর উম্মত আমল করে এটা বল কেননা হাদিসের মধ্যে মানসুখ আছে হাদিসের মধ্যে রাসুলের সাথে খাসো আছে রাসুলাম নয়টা এগারোটা বিয়ে করেছেন এটা হাদিস এটা সুন ঠিক আছে তারপরে হাদিসের মধ্যে মানসুখ আছে কবর করতে মানা করেছিলাম করো। এটা হাদিস এটা সুন্নাত না, সুননাথ ওটা যেটার উপর আমল হয় তখন আমি পাল্টা প্রশ্ন করেছিলাম যে কোরআনের মধ্যেও মানসুখ আছে গায়ের মানসুখ আছে তো যেটা মানসুখ ওটা কি আপনি কোরআন বলবেন না অন্য কিছু বলবেন এটা হচ্ছে আমার দাবি পুরো বক্তব্য আছে আমরা হাদিস মানতে বাধ্য বইয়ের কোরআনের মধ্যে মানসুখ আছে না নাই মানসুখ আছে তো কোরআনের যেটা আপনি বলবেন না অন্য কিছু বলবেন কথা কি বুঝা গেছে ওটা যদি মানসুখ হওয়ার পরেও কোরআন বলা যায় তো হাদিস মানসুখ হওয়ার পরেও সোননাথ মানসুখ হওয়ার পর হাদিস সন্নাথ একই আর মেলা দলিল দেওয়া আছে বক্তবের মধ্যে আমরা হাদিস মানতে বাধ্য বইয়ের মধ্যে এরপর আলাদা দ্বার্জ দেওয়া যাবে আর একদিন কেন ওটা তো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বক্তব্য সবাই গুলো দলিল দেওয়া যায় হাদিস আর সুন এর মধ্যে কোন পার্থক্য নাই নতুন কৌশল আবিষ্কার করেছে যখন কোনো রাস্তা খুঁজে পায়নি যে কি করে আহালে হাদিসদেরকে দমানো যায় হাদিসের উপর আমল করা থেকে তখন এটা একটা নতুন কৌশল যে তোমরা যে রাফুলের উপর আমল করো এটা সুননাথের উপর আমল নাই এটা হাদিসের উপর আমল সাথে আলোচনা করব তখন আমাদের বিষয় হবে সুননাথ হজ্জাত কিনা ঠিক আছে মানে সুননাথ মানতে হবে আহলে বাধ্য করতে হবে যে তোরা সুননাথ মানবসে বলে কোরআন এবং হাদিস মানি ওই বক্তব্য আমি যথেষ্ট মনে করি তারপরে যদি সময় থাকে কেন আমাদের দার্স যেহেতু উসুল্লাহাদিস গুরুত্বপূর্ণ দার্স তো উসুলা হাদিসের দার্সের শেষের দিকে যদি সময় থাকে তো আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ তো এখন কি যেন আলোচনা করছিলাম হ্যাঁ হাদিসে কুদসি আর হাদিসের মধ্যে পার্থক্য তো মোটামুটি এই হল হাদিস আর হাদিসে কুদ্সির মধ্যে পার্থক্য তারপরের যেটা বিষয় আছে যে হাদিসে সংখ্যা কত মোট তো ইবনু হাজার আসকালানি নয় ইবনু হাজার হাইসামি আর একজন ইবনু হাজার আছে কি নাম হাইসামি ইবনুল হাজার হাইসামি তার আরবাইন নব্যাখ্য বলতেছেন পরবর্তী মহাব্দেশেরা বলেছে যদি শুধু গণ্য করা হয় হাদিসে কুদ্সি তাহলে এরকম হবে এক দেড়শো আর যদি সহি আছে সবই গনা হয় আর সম্ভব মোহাম্মদ আর মাদানি নামে একজনের লেখা বর্তমানে হাদিসে কুৎসির উপর অনেক বই লেখা হয়েছে তার মধ্যে একটা একটা বই অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে ওটাই বললাম যে যদি শুধু সহি গণনা করা হয় তাহলে ইবন হাজার হাইসাহ বলছে একশো পার হয়ে যাবে মানে একশো আর যদি সহি জাল মহিল সব গণনা করা হয় তো কতখানি হবে হাজারের কাছাকাছি চলে যাবে এবার আমরা আলোচনায় আসি হাদিসে কুদ্সির আলোচনা শেষে মাউকুফ হাদিস মাধ্যমে মসজিদের নামে মানে জমিটার পরম বংশ পরম্পরায় যে ওয়ারিস হচ্ছিল এ বংশ পরম্পরায় ওয়ারিস হওয়াটা থেমে যায় অক্ষ করলে একজন মানুষ মারা গেলে তার জমি কে পায় তার ছেলে পায় নাম রাখা হয়েছে ফ করা জমি তো ঠিক তেমনি যেই হাদিসটা রাসুল পর্যন্ত পৌঁছতে পারে না পৌঁছার আগেই থেমে যায় ওটাকে কি বলে মাফ আটকে দেওয়া তো কোথায় থামলো এটার উপর ভিত্তি করে তখন আবার সামনে আলোচনা আসতেছে আলোচনা যা সাহাবি থেকে বর্ণিত হয় মুরসালো নয় এলো নয় তো সজ্ঞাটার সারমর্ম হচ্ছে প্রত্যেক যে হাদিস সাহাবি বলে এবং সানাদের মধ্যে বিচ্ছিন্ন হওয়া শর্ত করেছেন যে হাদিস সাহাবির কথা কিন্তু সানাদ মোতাসিল নয় ওটা ইমাম হাকিমের নিকটে মাওকুফ নয় ইমাম হাকিমের নিকটে মাউকুফ হওয়ার জন্য দুইটা শর্ত সাহাবির কথা সানাদ মোত্তিল हाकिम हा बुझा ग तो हादी इमाम हाकिम निकटे सहबा क्य शर्त की दिए सान मुक्तिल होते এখন হাফিজ ইবনা হাজার আসকালানি রাহেমাহুল্লা বলতেছে যে এই শর্তে মহাদেশ একমত নয় বরং এগুলো আমরা যেমন গতকাল থেকে পড়ে শুনিয়েছিলাম যে এগুলো সব মাতানের গুণ সানা যা তাই হোক সানাদ জাল হোক মাউজ হোক জয় হোক সংযুক্ত হোক বিচ্ছিন্ন হোক মাউকুফ মারফু মানে কিসের গুণ মাতানের গুণ যখনই দেখা যাবে যে এটা সাহাবির কথা তখন বলবো কি এটা বরং মারফু এই তিন রকমের হাদিসে সানাদের সাথে কোন সম্পর্ক নাই হাদিসে কুদ্সিও কোন হাদিসকে বলার ক্ষেত্রে যে হাদিসটাকে আমরা হাদিসে কুদ্সি বলবো এটা বলার জন্য সানাদের কোন প্রয়োজন নাই যেখানে হাদিসে মারফু হাদিসে মাফুফ হাদিসে মাকতু এগুলো একটাও হুজ্জাত নয় দলিল নয় যতক্ষণ না সানাদ কি হবে সহি মাথা থেকে না হারাই এটাই জন্য বারবার বলতেছি যে অনেকি লাইভে হয়তো শুনতেছে শুনে ভুল বুঝতে পারে যে হাদিসে কুৎসি মারফু মকুফ এগুলো হওয়ার ক্ষেত্রে দেখা হবে না তার মানে কি সানা ছাড়াই হাদিসে কুৎসি দলিল আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হাদিসটাকে হাদিসে কুদ্সি নাম দেওয়ার জন্য সানাদের দরকার নেই ওই হাদিসটাকে হাদিসে মারফু এই নাম দেওয়ার জন্য সানাদের প্রয়োজন নাই কিন্তু হাদিসে মারফুর উপর হাদিসে এ উপর আমল হওয়ার জন্য সানাদ সহি হওয়াই লাগবে कथाओ ढुकेश करी सामने कर प्रवेश तथा माओकुफ हादीस हादीओ फेलिमाओकुफ हादीओ तरबी जो अब्दुल्ला मुजाहिद क्या मौकूफ हुकुम लगा हादीस अब्दुल्लाज्ला मसूद कथा तो सहबिर कथाई मौकूफ कर् माओक्स हुकुम लागान आगे भावते गार्समुफ हादीसम शर्त अवकाश नहीं हादीस इसराइल रिवात नसराइल रिवायत ग्रहण करना हादीस व्याख्याचित शब्द व्याख्या कि मार्फू ब কোন মাকুফাদিসের মধ্যে যখন এই গুণগুলো এই শর্তগুলো পাওয়া যাবে না তখনই আমরা সেটাকে কি বলবো মাওকুফ বলব নিশ্চিতভাবে তার আগে এমনিতে নাম তো মাওকুফি স্বাভাবিক নাম মাওকুফি কিন্তু হতে পারে তিনটা সাথে। এখানে আরো একটা কথা যেটা দার্সের শুরুতে ইঙ্গিত দিয়েছিলাম এখন আবার বিস্তারিত বলতে হবে मौकूफ शब्द व्यापक भावे सहबी कथार क्षेत्र हल कथार मुसान्निफमाम बखारी इमाम मुसलिम इमाम तबारानी इमाम दाराकत्नी इमाम बायसानिफ थे ऊपर साना दे रथार क्षेत्र मौकूफ शब्द व्यवहार होते हरि जो क्या थेमे गहर थे तो जहरि तो सहबीना जहरि तो তো তাবির কথার নাম তো মাকতু কিন্তু এখানে কিন্তু মাউকুফ বলে দেওয়া হলো সাহাবির কথা না হওয়ার পরও কি বলা হলো মাউকুফ বলা হলো মাউকুফ আলাফ সিরিন এই রাবিটা এই হাদিসটা সিরিনের জায়গায় গিয়ে থামিয়ে দিয়েছে সিরিনের উপর মাউকুফ তো ইবিন তো সাহাবি না ইবিনুসরিন তো তাবি তারপরে ওটাকে মাউকুফ বলা হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যখন মাউকুফ শব্দের সাথে মাউকুফ হয়েছে কিন্তু যখন কিছুই যুক্ত করা থাকবে না কিছুই বলা নাই শুধু বলা আছে হা যা তখন বুঝতে হবে এটা সাহাবির সাহাবির কথা তো কথা কি বুঝা গেছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে মাথায় রাখতে হবে তারপরের আলোচনা হচ্ছে যে আসার শব্দটা মাউকুফ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কখনো কখনো মারফু হাদিসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কোন শব্দ আসার শব্দটা তো আমরা দেখবো আশার শব্দের ব্যবহার কিভাবে মহাদেশেরা করেছে এক নাম্বার। ইমাম জারির তাবারির লেখা একটা বই হচ্ছে তাহিবুল আসার বইয়ের নাম কি তাহিবুল আসার ইমাম তাবার লেখা আসার বহু বচন হচ্ছে আসার এই বইয়ের মধ্যে শুধু মারফু হাদিস আছে মারফু হাদিস আছে আর বইয়ের নাম রাখা হয়েছে কি আসার তাহলে বুঝা গেল মারফু হাদিস ক্ষেত্রে আসার শব্দ ব্যবহার হয় কথা মনে হয় পারিনি একটা বইয়ের নাম কি তাহিবুল আসার ग्रहण करके ग्रहण करके तो हादिसर जगह के ग्रहण मौकुफ हादीसिदर कवल आशार शब्दी कौल, कौल इमाम साफिर कथा प्रमान कर तीन नम्बर आशार शब्द व्यवहार है এবং সারফ মানিল আসার সার্ফ আসার এই বইগুলো যে বইগুলো হচ্ছে হানাফি মজাহের অনেক বড় গ্রহণযোগ্য গ্রন্থ নির্ভরযোগ্য গ্রন্থ हानास मजहब के प्रमाण् ग्रंथ तो आसारामिल बर नाम आसार आरोप मध्य मार्फु मौकुफ मब रकम हादिस आशार शब्द मौकफ उभय व्यवहार है कीर कारिना देखे सियाचना देखे बुझे निबंधा आलोचना তাদ্রীবুর রাবিতে মাকুফের জায়গায় মাওকুফের আলোচনায় আর একটা কথা বলা আছে যে মাউকুফ কত নম্বর অপ্তম অন মা শব্দটাকে আরবি বাক্যটা হচ্ছে नामक जगह उतनेसान हम नाहर हरसान जगह नदी पीछने जो जगह आज से जगह वाक्यन नाहर কি বলবে মা নাহার নদীর ওপরে যে দেশগুলো আছে সেই দেশ সেই নদী হচ্ছে জাইফোন নদী আরবিতে বলে আর বাংলায় আমরা বলি আমু আর গুগল ম্যাপে গিয়ে সার্স দিলে পাওয়া যাবে আমুদোরিয়া শির দরিয়া দুটা আলাদা আলাদা নদী আর আরবিতে যদি লিখে গেও সার্স দেয় সাই হুন জয় হুন আর নুন ইংরেজিতেও আমু দরিয়া নামে আসবে শুধু আমু আমু রিভার আমুদরিয়া শির দরিয়ার পরের যে দেশগুলো সেগুলোকে কি বলা হয় খোরাসান যার মধ্যে উজবেকিস্তানিস্তান ইরানের কিছু অঞ্চল আফগানিস্তানের কিছু অঞ্চল এগুলো সবই পড়ে পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশকে ঢোকাই দিই যাতে আমরাও ফজিলতের হতে পারি কেননা মা নাহারের বিষয়ে কিছু ফজিলত আছে হাদিসে কিছু কথা আছে মাওয়ারাউন নাহার বিষয়ে তো হোরাসান মানে হচ্ছে মা নাহার নদীর ওপারের যে দেশগুলো যার মধ্যে এগুলো সবই আর যত মহাদিস আসছে দুনিয়াতে তার অধিকাংশই মা ওরাইন নাহার থেকে ইমাম মাওরাইন মা কুতুবে না সবাই মা ওরাই ইমামি মুসলিম আফগানিস্তানের একটা জায়গা আছে কান্দাহার কান্দাহারের পাশে একটা শহর আছে নাম বাগলান এখনো এই নামে শহরটা আছে কি নাম ঠিক আছে ভারত সীমান্তে আরো অনেক দলিল আদিল আছে যেগুলো ভারত পাকিস্তান প্রমাণ করে পাকিস্তানের কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে সেই কালে নাম ভুলে গেলামাজক তিনি সংকলন করেছে তারপরে মিন্নাতুল বাড়িতে এই আলোচনা হালকা আছে আরো অনেক আলামত পাওয়া যায় যেগুলো হিন্দার আরবের সাথে সম্পর্ক পুরাতন আরবের সম্পর্ক কি পুরাতন অনেক পুরাতন সম্পর্ক তো হিন্দ শব্দের মধ্যেই হিন্দির বাইরে না তো তাই নয় কি এক সময় তো আলকার আল হিন্দি বললে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান নেপাল পুরোটাই আসে এবং আগে একটাই দেশ ছিল আলাদা কোনো দেশ ছিল না तो जैक तरह कथा की जान बोलासान फकहरा खरासान फकहरा मसमियातुलरफु के बोले की जो क्या सूक्ष्म प्रश्न पर हदीसर छात्र के जाचाई करते चाहे तक जो प्रश्न कर फकीहर निकटे मारफुके कि बला है और माओकूफ के कि बोला है? মারফুকে বলা হয় খাবারের মাউকুফ কে বলা হয় অনেক আছে যেগুলো সবই আমরা কালকে আলোচনা করেছি মারফের অধীনে বাকি যা আলোচনা অধিকাংশ এখন মাওকুফের অধীনে তাদরিবুর রাবিতে আছে তার সবই আমরা কালকে কিসের অধীনে আলোচনা করেছি মারফোর অধীনে আলোচনা করেছি এক এক দুইটা কথা যদি বাকি থেকে যায় তো সেগুলোতে আমি দাগ দিয়ে রেখেছি সেগুলো এখন বলতেছি এমনি ছোট ছোট তথ্য যেগুলো অত গুরুত্বপূর্ণ নাই কিন্তু কালকের আলোচনায় বলিনি তাই আজকে বলতেছি যেহেতু তাদের রাবিতে আছে আর আমাদের মূল মান তাদের রাবি তাদের ছাড়বো না অতিরিক্ত হবে কিছু কিছু মহাদ্দেশের মন্তব্য হচ্ছে সাহাবি যদি বলে যে আমরা করতাম কিন্তু বলেনি যে রাসুলের যুগে খালি কি বলেছে আমরা করতাম যদি বলে যে আমরা রাসুলের যুগে করতাম তাহলে কিন্তু সাহাবিরা যদি রাসুলের যুগকে নির্দিষ্ট না করে শুধু বলে আমরা করতাম তাহলে নিষ্প করুক আর না করুক আমরা করতাম যদি সাহাবি বলে তাহলে এটা হুকমান মারফু বলে গণ্য হবে আর যদি বলে দেয় যে আমরা রাসুলের যুগে করতাম তাহলে কোনো সন্দেহেরই অবকাশ নাই যেটা মারফু তারপর আর একটা কথা বলা আছে যে কেউ কেউ বলেছে যে সাহাবিরা যদি বলে যে আমরা করতাম তো জালিকাল কানা যদি কাজটা এমন কাজ হয় যেটা গোপনের কোনো কাজ নয় প্রকাশ্য কাজ তাহলে মারফু হিসেবে গণ্য হবে আর যদি গোপনের কোনো কাজ হয় তাহলে মারফু হিসেবে গণ্য হবে না এগুলো কেউ কেউ বলেছে এগুলো একটাও প্রাধান্য প্রাপ্ত মত নয় তাদের রাবিতে আছে তাই বলছি। তারপরে যেটা আগেই বলে নিলাম এটা আমরা আগে আলোচনা করেছি তারপরে তাবি যদি বলে যে আমরা করতাম বা আগের বাক্যগুলো সব যদি তাবি বলে তাহলে এগুলো একটাও মারফু বলে গণ্য হবে না বরং যে সময়ের দিকে মাউকুব আর যদি নিজেদের মাওকুফ সাহাবি কেউ উপস্থিত নাই বড় বড় তাহবি উপস্থিত আছে তারা নিজেরা কোন একটা কাজ করতো সিমাম জোহরি ইবনুল মুসাইব ইবিন এর একসাথে বসে কোন একটা কাজ করেছে সাহাবি কেউ উপস্থিত নাই তাহলে কি বলে গণ্য হবে বলে গণ্য হবে এখানে গতকাল একটা প্রশ্ন দার্সের মধ্যে আসে আমি বলেছিলাম কিন্তু উত্তর দিতে আমার ধারণা যে উত্তর দেইনি সেটা হচ্ছে যে যখন মারফু হাদিসি বলতেছি তাহলে এত কিছু বলার কি দরকার মিনাস সন্ন্যাত বলার কি দরকার তারপরে উমির না কাজা এটা বলার কি দরকার মানে বিভিন্ন সাহাবিরা যদি বলে আমাদের এই কাজের আদেশ দেওয়া হয়েছে তাহলে মারফু হাদিস তখন একটা প্রশ্ন আসছিল যে যদি মারফু হাদিসই হয় তাহলে সুননাথ বলারই বা কি দরকার আমরা আদিষ্ট হয়েছি বলারই বা কি দরকার ডাইরেক্ট বলবে যে রাসুদ বলেছেন এটার জবাবেশারা এদের অত হাদিস পাওয়া যায় না তার মধ্যে কয়েকটা কারণ বলেছিলাম একটা কারণ ছিল সবাই দিন ধর্ম কোন ফেতনা ফাসাদ আসেনি হাদিস বলার দরকারই ছিল না আর একটা কারণ ছিল তারা ভয় পেত যদি হাদিস বলতে গিয়ে ভুল হয় আর যদি আমরা ওই হাদিসের অন্তর্ভুক্ত বাক্য হচ্ছে না তখনও তারা ভয় পেত এই ভয়ের কারণেই তারা বলতো না যে কাল রাসুল সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল বলেছেন বরং অন্যভাবে বলতো কেন নিশ্চিত জানতো যেটা আল্লাহ রাসুল বলেছেন কিন্তু হুবহু শব্দটা মনে নাই তখন হুবহু শব্দ যদি আল্লাহ না করা যায় নিজের পক্ষ থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হয় তাহলে এর জন্য আল্লাহ কিয়ামতের মাঠে তাহলে কি জবাব দিব এই ভয়ে তারা বলতো না বলতেছি কোনো ভয় ভীতি ছাড়াই তারপরের যেটা আলোচনা মোটামুটি তাদের রাবিতে মাওকুফ যা আলোচনা ছিল তা সবই বলা হয়েছে আর কিছু বাকি নাই এখন মাকতুর অষ্টম অধ্যায়ে তাদ্রিবুর রাবির মাকুফল সেটা হচ্ছে এমন হাদিস যা তাবির উপর মাউকুফ তথা তাবির কথা এর আগে কথাই কথায় বহুবার আসেছে যে তাবির কথাকে কি বলা হয় বলা হয়। এটাই জানার কাহিনী করার কাহিনী মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে কিছু কিছু আছে যারা মনকাতের শব্দটাকে মাক্তুর জায়গায় ব্যবহার করে আর কিছু কিছু মহাদ্দেশ আছে যারা মাক্তুর শব্দটাকে মনকাতের জায়গায় ব্যবহার করে তো তারা কারা আর কোন জায়গায় কে কি ব্যবহার করে এটা দেখার আগে আমাদের জানা দরকার মনকাতে কি আর মাকু কি মানে বিচ্ছিন্নতা আছে এটা হলো পার্থক্য এখন আমাদের এর এতটুকু যদি বুঝে আসে তাহলে এখন দেখতে হবে যে কোন মহাদিস মাকতু হাদিসের জায়গায় বলতেছে হাজা হাদিস মুন হাদিস হাদিস। আর মহাদ্দেশ শব্দ ব্যবহার করতেছে মাকতু আর বুঝাচ্ছে কি যে সানাদে বিচ্ছিন্নতা আছে তাবির কথা এতে উদ্দেশ্য নয় সানাদে বিচ্ছিন্নতা এটা উদ্দেশ্য বুঝাতে কি পারলাম আমি কথা এখন দেখি তারা কোন মহাদ্দেশ ইমাম ইমাম কথা উদ্দেশ্য নয় মুন উদ্দেশ্য বলছে ওয়স্তা ফিল কাতের তাদ্রিবুর আবির ইবর যে তাবারানি সাফি पक्ष कर लस्त दत्नी तीन जन महदिश की शब्द व्यवहार करतें बुझाते बुझा गया हादिसर साना मध्य हादिस की स्वभावत से हादी के कि মন কাতে বলি ঠিক আছে কোন একটা হাদিস তাবির কথা হাদিস আর একটা কথা বলিনি না বললে বললে স্পষ্ট সেটা হচ্ছে যে এইটা এখানে সাহাবি আর এখানে ইমাম বোখারি সাহাবির কথাও কিন্তু আমাদের নিকটে সানাদ সহই পৌঁছবে সানাদ ছাড়া তো পৌঁছার কোন রাস্তা নাই তখন ইমাম বোখারি বলতেছে হাদিস কি মাউকুফ এই হাদিস মাওকুফ হওয়ার পরে এবার কিন্তু সানাদেরও বিশ্লেষণ আসবে যে সানারটা সংযুক্ত না বিচ্ছিন্ন মানে মাউকুফ হাদিসটা আমাদের নিকটে বিচ্ছিন্ন সানাদে পৌঁছলো না সংযুক্ত সানাদে পৌঁছলো সানাদের রাবিগুলো কি দুর্বল না মজবুত তথা মাউকুফ হাদিসের হবে যে মাওকুফ হাদিসের কি অবস্থা তেমনি তাবির কথাও আমাদের সানাদ ছাড়া পৌঁছার কোন উপায় নাই তো তাবি থেকেও যখন সানাদ সাহ পৌঁছবে তো তাবির কথাকে আমরা মাকতু বলবো কিন্তু মাকতু বলার পর আমরা সানাদ দেখবো যে তাবি যে কথাটা বলেছে তার কাছ থেকে কে শুনলো कथार कथा धरे नहीं पांच दस मिनट लगभग भाई आ? তো কথার কথা আমরা ধরে নিতে তারপরে ইমাম বুখারি হাদিস শুনেছে তার ওস্তাদ হাম্মদ বিন সালাম নিকট থেকে বা আলী ইবনুল থেকে তিনি হাদিস শুনেছে উমুকের নিকট থেকে জহুরির নিকট থেকে জহুরি হাদিস শুনেছে মোহাম্মদ বিন নিকট থেকে সে হাদিস শুনেছে আবহার কথা সানাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে এবং ইমাম শাহ ফিরি আসে বলতেছে যে হাজা হাদিসুন মাকতু ইমাম তাবারানি আসে বলতেছে হাজা হাদিস মরুন অথচ আমরা জানি মাকতু এই হাদিসকে বলা হয় যেটা তাবির কথা অথচের কথা তো কেন মাকতু বলতেছে মানে কি আছে বিচ্ছিন্নতা আছে এবার কি ইমাম বোঝা গেলার পুতনী বিচ্ছিন্নতার ক্ষেত্রে মুনকাতের জায়গায় কি শব্দ ব্যবহার করে মাকতু শব্দ ব্যবহার করে আর আরেকদিকে আরেকজন মহাদিস আছে নাম হচ্ছে ইমাম বারদেজি আর কোন মহাদিসের নাম খুঁজে পাওয়া যায়নি মানে ইমাম সাফি তানি দ্বারাক জানে রাখা জরুরি হাদিস ব্যবহার তার মানে এটা তাবির কথা উনি যদি কি বলেন মনকাতে তার মানে কি এটা তাবির কথা মানে হাদিস মাকতু এক কথাই আ এটা উল্টা এক কথায় ইমাম সাফি তাবারানি দারাকের হুবহু উল্টা তো কথা কি বুঝা গেল স্পষ্ট আলোচনা যে বইয়ে মাওকুফ হাদিস মাকতু হাদিস প্রচুর পাওয়া যায় সেই বইটার নাম হচ্ছে মা আরেফাতুল আলাল এই বইটার কথা বলেছে এখানে যে বইটাতে হাদিস এ হাদিসে মাকতু প্রচুর পাওয়া যায় दार्सर मत शेषर भूमिका अच्छा आगामी दार्सर হাদিস না এগুলো সব যা গেল এগুলো সব মাতানের গুণ এগুলোর উপরও এগুলো আরোপ হবে এটা সহিফ না হাসান না জাল তো এখন আমরা আগামীকাল থেকে আসল আলোচনায় ঢুকব ঢুকার আগে ভূমিকা কি ছিল না তো সর্বপ্রথম কারা হাসানের আলোচনা শুরু করলো অতীত মহাদ্দেশের মধ্যে তার গবেষণায় দেখা যায় আমি গবেষণা করিনি অন্যরা গবেষণা করেছে ওস্তাদেরা বা আরো যারা গবেষক তাদের গবেষণায় দেখা যায় যে সর্বপ্রথম হাসান ব্যবহার করেছে আলী ইউবনুল মাদিনী আলি এটা লিখে রাখতে হবে সর্বপ্রথম হাসান কে পারিভাষিক করতে ব্যবহার করেছে আলি ইউবনুল মাদিনীর আগেও হাসান শব্দের অস্তিত্ব পাওয়া যায় ইমাম শাহির কথার মধ্যে হাসানের অস্তিত্ব পাওয়া যায় কিন্তু গবেষণা করে দেখা গেছে যে ইমাম শাহি যে হাদিসকে হাসান বলতেছে हासान व्य करफी क्षेता उद्भवक हासान परिभाकु आलिबुल मदिनी के देखा जाए जो अर्थे हासान व्यवहार कर আমরা ওই যুগে ওই থেকে হাসান ব্যবহার করি পারিভাষিক করতে এই জন্য আমরা বলবো যে সর্বপ্রথম যিনি হাসানের পরিভাষার ব্যবহার করেছেন আলী থেকে এই পরিভাষাটা নিয়েছে সাহেবা আর ইমাম বখারি কে আর ইমাম বখারি আর এই দুইজন থেকে বিশেষ করে ইমাম বুখারি থেকে এই পরিভাষা নিয়েছে আর এই পরিভাষাকে স্থায়ী রূপ দিয়েছে কে ছয়শ বছরের ডিফারেন্স ঠিক আছে ইমাম তিরমিজি হাসানের পরিভাষাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে কে ইমাম তিরমিজি যিনি ইমাম বুখারির ছাত্র জিজ্ঞেস করলাম তো এই গেল হাসান পরিভাষার অস্তিত্ব যেহেতু আমরা হাদিস সহি হাসান জয়ীফ পড়বো তার আগে এটা ভূমিকা যে হাদিসের প্রকার মূলত কয়টা সহি আর মাঝখানে হাসান ছিল না হাসানটা পরবর্তীতে আসছে এখন ইবনে তাইম একটা কথা দিয়ে আলোচনা শেষ আগের যুগে অন্তর্ভুক্ত ছিল পরিভাষা কার অন্তর্ভুক্ত ছিল এই জন্য আগের যুগে জুইফ ছিল দুই প্রকার এক প্রকার জৈফ ছিল যার আমল করা যেত আর এক প্রকার জৈফ ছিল যার উপর আমল করা যেত না এই আগের যুগের মহাদ্দেশ যারা বলেছে জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে তাদের জয়ীফ হাদিস এখন যদি কেউ আগের যুগের কোন আমল করার পক্ষে পেশ করে সেটা ভুল হবে কেননা আগের যুগে হাসান হাদিসের কোন অস্তিত্ব ছিল না তো তাদের জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে এই কথার উদ্দেশ্য কি হাসান হাদিস কেননা হাসান হাদিসগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত ছিল জয়ীফ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল কথা কি বুঝাতে পারলাম সবাইকে জিজ্ঞেস করতেছে কথা কি স্পষ্ট আচ্ছা ঠিক আছে তারপর এখন কথা মহাদ্দেশ হলোনা নাসির উদ্দিন আলমানি রহমকে সহি বলেছে এটা সাধারণ জনগণ বলতে পারে কিন্তু একজন মহাদ্দিস যখন বয়ে লেখবে তখন ওটা বলার বড় কথা থাকতে হবে তার কথাই ঠিক আলমার কথা ঠিক কেন ঠিক তার কথা ভুল এই জন্য আছে কি সেটা হচ্ছে যে ইমাম তাইমিয়ার এই হাসান দ্বারা উদ্দেশ্য যদি হাসান লিগয় হয় তাহলে ঠিক আছে যে হাসান লিগয়রিহু কার মধ্যে অন্তর্ভুক্ত ছিল জৈফের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর যদি এটার দ্বারা উদ্দেশ্য হয় হাসান লিজাতি তাহলে পরে আসা এই যুগের কিছু মহাদ্দেশ আমাদের মহাসির কিছু মহাদেশ বলেছে যেটার দ্বারা যদি হাসান লিজাতি উদ্দেশ্য হয় তাহলে এটাকে জয়ীফের মধ্যে বলাটা মনে হয় ঠিক হয়নি হয়তো বা অতীত যুগের মহাদেশ হাসান লিজাতিকে সহিহের মধ্যে অন্তর্ভুক্ত করত। হাসান লিজাতি হাদসের ওপর কি হুকুম লাগাতো সহি হুকুম লাগাতো আগের যুগে শুধু দুটেরই প্রকার ছিল সহি আর জিফ পরবর্তীতে হাসানটা আসছে আগে হাসান কার মধ্যে ছিল কিভাবে ছিল এই সারমর্ম বলে নিলাম আগামীকাল থেকে এটা আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আর আজকের हादी कूदी महकूफ मखतु जत सही तरतव्य नही हजत गण्य हो सही गण्य हो तक देखो जगह যে দলিল গুলো দিয়েছিলাম সেগুলোর কথা বলতে পক্ষে ওই দলিলগুলো থেকে এটা প্রমাণ করতে চাচ্ছি যে একজনের একজনের আমল করতে হয় হ্যাঁ সাহাবিদের পরেও সে আমলের সিলসিলা জারি থাকেছে একজনের খবরের উপর আমরা দলিলটা নিব কোন জায়গা থেকে বলো হ্যাঁ সেটাই বলতেছি আমরা বিশ্বাস করবো না করবো না অবশ্যই বিশ্বাস করবো রাসুল সাল আলাইসাল্লামের যে নবকে মানে শিকার দিল কি জন্য স্বীকার দিল সত্য কথা বলতেন তাই এ কথা কিন্তু কোরানের আয়াতটা কি যেন যে আমি কি তোমার তোমাদের মধ্যে ৪০ বছর নি। আমার মনে পড়তেছে না আমি তোমাদের মধ্যে ৪০ বছর ছিলাম ৪০ বছর কোনদিন মিথ্যা বলিনি তো আমাদের দলিল কিন্তু তো আমাদের দলিল কিন্তু রাসুলের জাত নয় সত্তা নয় আমাদের দলিল কিন্তু সাহাবীর সত্তা নয় আমাদের দলিল কি তাদের সত্যবাদিতা তুই একই গুণ আমি বললাম কি যে প্রত্যেক যে জিনিসের মধ্যে মাদকতা আছে সেটা কি হারাম তো এটা কিয়ামত পর্যন্ত যার মধ্যে যে মাদকতা আসবে হারাম হতে চলে যাবে তো আমি বললাম যার মধ্যে সত্যের গুণ আছে তার কথা আমি গ্রহণ করব এটা শুধু একটা যুগের সাথে সীমাবদ্ধ নয় কোন ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয় প্রত্যেক যার মধ্যে সত্যের গুণ আছে তার কথা আমি একজন হলেও কি করব গ্রহণ করব আর দলিলটা নিচ্ছি আমি জায়গা থেকে সাহাবিদের যুগ থেকে রাসুল সাল্লা সালামের যুগ থেকে এবং তাদের ঘটনাবলী থেকে না হলে তো অন্য কোন দলিল নেওয়ার আমার ক্ষমতা নাই সোর্স নাই তো সেই জায়গার থেকে আমি এটা ইস্তেজাল করলাম যে সত্য বললে সত্যবাদী হলে তার কথা কি করতে হবে মানতে হবে তো পরবর্তী রাবিরাও যদি সত্যবাদী হয় তাহলে তাদের কথা কি করতে হবে মানতে হবে আর যেহেতু তাদের সব দলিল বিবেক থেকে তারা বলতেছে মানুষ মাত্রই ভুল করতে পারে তাদের দলিলের একটাই ভিত্তি যারা খাবারে হয় অস্বীকার করে যে মানুষ যুক্তি দলিল তো দিয়ে ফেলেছে দলিলের কোন অভাব নাই যুক্তির যুক্তি ডাক্তার কি ভুল করতে পারে না চিকিৎসায় যত অভিজ্ঞ ডাক্তার হোক চিকিৎসা ভুল করতে পারে মানুষ তো তো তুমি ডাক্তারের কাছে যাও কেন যাই না হ্যাঁ সারা জীবন সত্য বলেছে কোনোদিন মিথ্যা বলেনি তো তারও অধিকাংশ জীবনের কথা আমাদেরকে গ্রহণ করতে হবে না হলে তো দুনিয়া অচল হয়ে যাবে পৃথিবী অচল খাবের অহেদের দিয়ে পৃথিবী চলে খবরের আজকে আলোচনা আল্লাহ কথা হাদিসে কুদ্সির সাথে মূল আলোচনা ছিল যে হাদিসে কুদ্সির সাথে কোরআনের পার্থক্য এটা সার আমরা আগে বলেছি কি কি পার্থক্য এটা বলতেছি না হুকু মাহকামের হাদিস বেশি আর হাদিসে কুৎসির সংজ্ঞা হচ্ছে যদি সহি ধরা হয় তাহলে দেড়শো দুইশো আর হাদিসে কুতির যদি জাল সব মিলে ধরা হয় তাহলে হাজারের কাছাকাছি মাউকুফ হাদিস যেটাই হোক না কেন তারপরের কথা হচ্ছে এর মধ্যে সাহাবিদের কথা সাহাবিদের কাজ সাহাবিদের মৌন সবই প্রবেশ করবে তিন নম্বর কথা হচ্ছে যদি তিনটা শর্ত পাওয়া যায় তাহলে মাউকুফ হাদিস হুকমান মারফু হয়ে যাবে তারপরের কথা হচ্ছে যে যখনই মাউকুফ শুধু মাউকুফ বলে ব্যবহার করা হবে তখন সাহাবি উদ্দেশ্য কথা উদ্দেশ্য আর যখন নাম ধরে বলা হবে আলা মাউকুফর মাউকুফ আলহ উমুক তাহলে যার নাম ধরে বলা হবে তার উপর মাউকুফ ধরা হবে সাহাবির কথা ধরা হবে না তারপরে কথা হচ্ছে আশার শব্দটা মাওকুফের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ইমাম শাহি ব্যবহার করেছে আশার শব্দটা মারফুয়ের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ইমাম ব্যবহার করে কি খাবার তারপরে মাকতু বলা হয় তাবির কথা কে মাকতু বলা হয় বহু বচন হচ্ছে তারপরে হচ্ছে কিছু কিছু মহাব্দ আছে যারা হাদিসের জায়গায় কি বলে মাকতু যেমন ইমাম হাদিস হাদিস বিচ্ছিন্ন বলে দিচ্ছে কি মাকতু মানে উদ্দেশ্য কি হাদিসের বিচ্ছিন্নতা আছে সাফি তাবারানি দ্বারা কত আর ইমাম বার্দিজি ব্যবহার করে মুনকাতের শব্দটাকে মাকতুর জায়গায় বলতেছে হাদিস মনকাতের উদ্দেশ্য কি তাবির কথা হাদিস মাকতু উদ্দেশ্য তারপরে আমরা আগামীকাল যে আলোচনা করবো সেটার কথা বললাম যেইফের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এই জন্য যারা বলেছে জয়ীফাজি আমল করতে হবে তাদের উদ্দেশ্য কি ওই জৈফ হাদিস যেটা হাসান হওয়ার ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ আলম আসসালাম রহমতুল্লাহ আর কালকে পরীক্ষা হবে আজ পর্যন্ত যা আলোচনা হলো সবকিছুর উপরে পরীক্ষা লিখিত হবে এক এক দুইটা প্রশ্ন থাকবে বেশি থাকবে না